জায়দ ইবনু সাবিত রদুল্লাহ তালানহতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লা সালাম রমজান মাসে একটি ছোট কামরা বানালেন তিনি অর্থাৎ বুসর ইবনু সাইদ রহমতুল্লা আলাহী বলেন মনে হয় জয়দ ইবনু সাবিত রাহ কামরাটি চাটাই দিয়ে তৈরি ছিল বলে উল্লেখ করেছিলেন তিনি সেখানে কয়েক রাত সালাত আদায় করেন আর তার সাহাবিগণের মধ্যে কিছু সাহাবিও তার সঙ্গে সালাত আদায় করেন তিনি যখন তাদের সম্বন্ধে জানতে পারলেন তখন তিনি বসে থাকলেন পরে তিনি তাদের নিকট এসে বললেন তোমাদের কার্যকলাপ দেখে আমি বুঝতে পেরেছি হে লোকেরা তোমরা তোমাদের ঘরেই সালাদ আদায় করো কেননা ফর্জ সালাত ছাড়া লোকেরা ঘরে যে সালাদ আদায় করে তাই উত্তম আফান রহমতুল্লা আলহি জায়দ ইবন সাবির রজুল্লাহ আলহ সূত্রে নাবি সাল্লাহ সাল্লাম হতে একই রকম বলেছেন